وان الله بكل شيء عليم سورিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা মায়দা আয়াত 108 بسم الله الرحمن الرحيم ادنا ذلك الحكم المذكور من رد اليمين على البركه এই حكم হুকুম যেটা পূর্বে উল্লেখ যে প্রথমে যারা ওয়সি তাদের কাছ কসম নেওয়া হবে কিন্তু যদি তারা মিথ্যা বলেছে এটা প্রমাণিত হয় তাহলে কসমটা আবার ওয়ারেসদের কাছে ফিরিয়ে দেওয়া হবে তারা কসম খাবে এই যে দ্বিতীয়বার ওয়ারেসদের কাছে কসম ওয়ারেসদের কাছ থেকে কসম নেওয়া হবে তারা কসম খাবে এই যে একটা সুযোগ রাখা হয়েছে এটা এজন্য যেন শহুর এবং আউশিয়া তারা যেন প্রথমবার কসম খাওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে কষম খায় যে আমরা যদি মিথ্যা কসম খাই তারপরে পরে তো আবার আমাদের বিপক্ষে কসম এই বিষয়ের অধিক নিকটতর যে তারা সঠিকভাবে সাক্ষী প্রদান করবে আদে বিশ্বাহা আদাতি আলা আওয়াজ তারা ঠিক ঠিক সাক্ষী প্রদান করবে এর নিকটতর সেভাবেই তারা এই বিষয়ে অধিক নিকটতর যে তারা ভয় পাবে আবার ফিরিয়ে দেওয়া হবে আল আল ওয়ারাথা ওয়ারেসদের কাছে ফিরিয়ে দেয়া হবে আলমুদ্দাঈ যারা মুদাহী ফয়াকিফুন আল খিয়ানি বিহীম তো কসমটা যখন আবার ওয়ারেসদের কাছে ফিরিয়ে দেওয়া হবে একটু ভুল যে তারা ভয় পাবে যে আন আইমানুন যে কসমটাকে ফিরিয়ে দেয়া হবে বাহিম আল আল ওয়ারা মুদাহি মুদাহ বিপক্ষে তাদের কসম খাওয়ার পর কারণ কসম খায় মনকের তো মনকের কসমটা খায় মুপক্ষে আলাল মুদাহিনের মোকাবেলা ওয়ারাসা। তো ওয়ারাসারা তাদের বিপক্ষে কষন খাবে তাদের হেয়ানতের বিপক্ষে কষম খাবে এবং তাদের কাজিবের উপরে কষনটা খাবে রিমন তখন তারা লজ্জিত হবে এবং জরিমানা দিতে বাধ্য হবে এই যে এই বিষয়গুলোর অধিক নিকটতর ফালা ইয়াক দিব অতএ এই সবগুলো কথা চিন্তা করে তারা আর প্রথমবারই মিথ্যা বলবে না ফালা ইয়াক দিব প্রথমবারই তারা মিথ্যা বলবে না গলত হবে না বলো না সেটা বলা যাবে সেই হিসাবে মানাটা সহি إلا تعلقه لا يهدي شنجر يجرى قوم قوم الفاسقين تذكر الله تعالى خير البردخان وذكر يوم يجمع الله الرسول وهو يوم القيامة فيقول لهم توبيخا لقومهم تذكر جاعت دركت هموك ديار جنو الله نبي دركي بولغن ماذا أي ماذا الذي اجبتم به حين دعوتم الى التوحيد তোমরা যখন তহসিলদের দাওয়াত দিতে তোমাদেরকে কি উত্তর দেয়া হয়েছিল ভয়ের কারণে এই জবাবটা দেবেন এই জবাবের এলেনটা ওনাদের থেকে উদাও হয়ে গেছে এবং তাদের একটা সময় যখন তারা শান্ত হবে তখন তারা আবার উমামের বিপক্ষে সাক্ষী দেবেন্লাহ তো আগে তো বললো যে সব নবীদের বেলায় এটা হবে বিশেষ ভাবে কথা দেখান উল্লেখ করতেছেন যখন আমি তোমাকে শক্তিশালী করেছি তুমি কথা বলতে বলে থাকা কালে এবং প্রাপ্ত বয়স হওয়ার পর কেয়ামতের পূর্বে তিনি নাজল হবেন কাহলা শব্দটাই কিভাবে বুঝাচ্ছে যে তিনি কেয়ামতের পূর্বে নাজল হবেন মুসল্ল বেখ্যাত দিচ্ছেন যে কারণ হালাতটা তো ইসা আল ইসলাম পান নাই আল্লাহলা কারণ তিনি তো কোহলতের হালাতের আগেই উঠে গেছেন কামা কফি আলহমরান যেটা গেছে তবে এটা খেলাতে কাকতিক কথা বলা না কাক্তিক এ হলো যে তিনি বছর বয়সে আপনি কোলে থাকাকালে কথা বলবেন আবার যখন বয়স্ক হবেন তখনও বলবেন একটা রহস্য সেন এটা বলেন যে আপনি কোলে থাকা যে কথা বলবেন সেই কথাটা যেটা আসছে সেটা ঈদ আলু কিতাব تخلق من الطين كحيئة كصورة الطير والكافو اسم بمعنى مثل مفعول فإذا اسم أرى مفعول فإذا كنت أقول ما يقولون يا رب تايب اسم مفعولنا فإذا كنت أقول اسم مفعول إذا كنت أقول مجرد فإذا كنت أقول نمبر بشكل تلك فتنفخ فيها فتكون طيرا بإذن بإرادتي অত দুরি হল আখে মাহাওয়াল আদর গেলে মানে কাহাই আত্ম هَيْنًا وَقَوِيًّا بِإِذْنِ رَبِّي وَصَوْتَ إِبْرَاهِيمَ وَالْأَبْرَاحِ بِإِذْنِهِ وَلِتُخْرِجَ الْمَوْتَى مِنْ قُبُورِهِمْ أَحْيَاءَ بِإِذْنِي وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ جَكُنَ أَمِي بَنِي إِسْرَائِيلَ كَأَنَّكَ قَدْ تَرَكْتَهُمْ هَيْنًا حَمَّ بِقَتْلِكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ الْمُعْجِزَاتِ فقال الَّذِينَ كَفَرُوا منهم আমরা তিনি আমাদের কাছে আসমান থেকে খাদ্য ভর্তি একটি খাঁচা নাজিল করবেন আমাদের কাছে আসমান থেকে একটি খাদ্য ভর্তি খান বা দস্তর খান তিনি কি করবেন পারবেন না আর আরেককরা হলো تستطيع هل تستطيع ربك بال وفي قراءه بالفوقانيه من تستطيع او ما بما بعده মানে ربك তাহলে আপনি কি আপনার রবের কাছে চাইতে পারবেন এটা তাহলে অর্থটা কি ان ينزل علينا مائده من السما قال لهم عيسى تقول الله في اقتراح الآيات اقتراح اي طلب اطلب الايات ان كنتم مؤمنين قالوا نريد سؤالها امرا اي এটা নচাচ্ছি مين اجل ان منها জানো আমরা কাটাকে খেতে পারি واتما ان تاسكن قلوبنا بزياده اليقين এবং ইয়াকিন বৃদ্ধি পেে আমাদের দ্বীন জানো প্রশান্তি লাভ করে ونعلم اي نستذ ذ علما যেদিন সেই মা নাজির হবে সেদিন এই মা আমাদের জন্য হবে আনন্দ উদযাপনের বিষয় এই মাধ্যমেরা মানে আমাদের মধ্যে যারা প্রথম ভাগে আছে প্রথম ভাগ দ্বারা উদ্দেশ্য হল বর্তমানে যারা আছে তাদের জন্য তাহলে এই মুহূর্তে যারা আছে তাদের জন্য আনন্দের উপকরণ হবে উপায় হবে বিষয় হবে এবং তারা পরে আসবে দা নুুল ইহা এটা নাজেল হওয়ার পর যে কুখিলি করবে তোমাদের মধ্যে হতে আদা বান্লা ও আগদি বহু আহাদমার আদমি এমন শাস্তি দেব যে শাস্তি আমি পৃথিবীর কাউকে দেব না বা কাউকে দেইনিহা মিনা আলিহা নাজেল হয়েছে এটা সহিওয়ায়েতে সাবেক যেটা করন একাডেমি আসতেছে কিন্তু এটার বিবরণটা কি এটা অত মজবুত রেওয়ায়তে আসে নাই আব্বাসিন আরেক রেওয়ার মালা ইকাত যে মা আসমান থেকে অবতীর্ণ হয়েছে অবতীর্ণ করা হয়েছে আর যদি এমনি পড়া হয় আনজালাতিল মা মাছ শুধু বাঙালি খায় হিন্দুস্তানি তারাও মাছ খায় না শুধু এই জায়গায় ওরা ওরাও খায় বাকি মাঝের মধ্যে খায় মাঝে মধ্যে কখনো শখ করে খায় আপনারা মাঝে মধ্যে খান মেহমান আসলে খান সেটা আমরা রোজ রোজ খাই আছে ওনারা মাঝে মধ্যে খায় আমরা তো সেটা রোজ রোজ খাই তো ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ তারা যেন খেয়াল না করে এবং এটা জমা করে না এটা মতো আগে বলছিল যে আল্লাহ তালা সব একত্রিত করে জিজ্ঞেস করবেন ঈসা আলি ইসলামকে জিজ্ঞেস করবেন এটার আগে দিয়ে আচরণটা কি ছিল এবং আপনি কি বা তুমি কি মানুষকে এটা বলেছ যে তোমরা আমাকে এবং আমার মাকে আমরা কল্পনা করতে হবে জিনিসটা মনে করো কোন একটা করছে। এখন ওই ছাত্ররা করলো যে আমরা ওই হুজুরের নির্দেশ অস হুজুর তান লোক এবং সেখানে যদি হুজুরকে ছাত্রদের সামনে ডায় ছাত্রদেরকে তামবি করার জন্য বললো যে হুজুর আপনি কি তাদেরকে এই নির্দেশটা দিয়েছেন স্বাভাবিকভাবে যেহেতু হুজুরে হুজুরের দিকে নেসবোতের কারণে হুজুরেও তো মন কাঁপতেছে যে আমার নাম বিকছে এই ছাত্রগুলো এই দুষ্টামিটা করলো যে বিষয় সম্পর্কে আমার কোনো সম্ভবই না মা যে বিষয়ে আমার কোন অধিকার নেই সে কথা বলা আমার পক্ষে তো সম্ভবই না আমার জন্য সমীচীন মা আমি বলবো যে কথাটা বলার কোনো অধিকার আমার নাই বিহাক আমি বলে থাকলে সেটা তো আপনি জানেন সেটা তো আমি জানি না তো এটা শুধু মহস আগের সাথে এই সুরাতির সাথে তোমার মাফি নফসিকদের উদ্দেশ্য হলো আপনার মা থেকে কিছুই তো আমি জানি না আমি তাদের তত্ত্বাবধায়ক ছিলাম রকি বানা তারা যে সকল সিরকি কথাবার্তা বলতো এগুলো থেকে আমি তাদেরকে বারণ করতাম মা দুটোদিন আমি তাদের মাঝে ছিলাম কিন্তু আমাকে তুলে নিয়ে এসেছেন আপনি তো তাদের উপর তত্ত্বাবধায়ক ছিলেন আপনি সব কিছু সম্পর্কে জানেন আপনি যদি তাদেরকে শাস্তি দেন যারা কুফুরি অবলম্বন করেছিল তারা তো আপনার বান্দা আপনি দিতে পারেন তারা তো আপনার বান্দা তাদেরকে আপনি দিতে পারেন আন্তা হুমাফু মালেতো মমলুকের উপর সব রকমের এখতিার আছে তার সেই হিসেবে আপনার তো সব اختیار আছে কিন্তু ওয়ইন তাফির লাহুম লিমান আমানা মিনহুম ফাইননাকা আনতাল আজিজ আল গালিব আলা قال الله هذا يوم القيامة يوم ينفع الصادقين في الدنيا كعيسى صدقهم এটাই সেই দিন যেদিন শতবাদীদেরকে তাদের সততায় উপকার ينفع الصادقين في الدنيا যারা দুনিয়াতে ছিল মিথ্যা দিন তারা সত্য যে বলবে قيامة الدين الى صدقه تدير كنو بكاركور بنا كالكفار جمن كافر قيامة الدين تراتو شبطي بول بي لما يؤمنون عند رؤية العذاب عذاب دي خب الله تراتو شبطي بول بي إليه تدير كيو بكاركور بي لله ملك السماوات والأرض خزائل المطر والنبات والرزق وغيريها عصمان زمن الملك منه خزائل المطر والنبات والرزق وغيريها وما فيهنه আল্লাহর ক্ষমতা আছে কিছুর মধ্যে পুরস্কৃত করা এবং কাজেবকে শাস্তি দেওয়া এটাও তো আছে মিনহু এসব এরপরে যে সব কিছুর উপর আল্লাহর কুদরত চলবে তো ভিতরে আল্লাহ আল্লাহর আল্লাহর কি আল্লাহ চলবে খারেজ থাকে আল্লাহর এটা থেকে ফেলেছে আল্লাহ আল্লাহ কাদের না কথাটা এইভাবে মানসিক হয়নি বরং বললে ভালো হতো হইত ফাল আল্লাহ কুদরত তার জাতের সঙ্গে মতো আল্লিক না কারণ কুদরত এটার তাল্লুক বিপরীত দুইটা জিনিসের সাথে হয় এটা